আসসালামু আলাইকুম ওরকম আলহামদুলিল্লাহ আপনারা বাংলা থেকে ইসলামী অনুষ্ঠান ইসলামী প্রোগ্রাম দর্শন করছেন আমরা ইসলামী অর্থনীতি ব্যবসা তার হালাল হারাম ইত্যাদি সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম আজও তারই জেট ধরে আর একটি পর্ব মিথ্যা বলে ব্যবসা মিথ্যা বলে উপার্জন মিথ্যা বলা মানুষের একটা কদর্য ঘিন্ন আচরণ আপনারা জানেন যে মিথ্যাবাদী যে মিথ্যা কথা বলে সে মানুষ ভালো নয় ইসলামে মিথ্যা কথা বলা কাবিরা গোনা আর মিথ্যার মাধ্যমে মানুষের হক নষ্ট করা এটাও একটা বড় গোনা মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে না হোক অর্থ সঞ্চয় করা হারাম এবং সে অর্থ হারাম এমন উপার্জন যে হারাম এবং যে এ হারাম খায় তার দোয়া কবুল হয় না আর তার ইবাদত কবুল হয় না তা বলাই বাহুল্য মিথ্যুক ব্যক্তির যে ঘৃণ্য ও তুচ্ছ সে ব্যাপারে মহান আল্লাহ কোরআন মাজিদে বলেছেন মান হুয়া মুসরিফুন আল্লাহ আল্লাহলা সেই ব্যক্তিকে রাস্তা দেখেন না হেদায়ত দেন না সৎ পথে পত করেন না যে ব্যক্তি সীমালঙ্ঘনকারী ও মিথ্যাবাদী অতিশয় মিথ্যাবাদী কথায় কথায় মিথ্যা বলে যখন তখন মিথ্যা বলে আবু বকরা রাজি আল্লাহ তালাহু বলছেন নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন একদা আল্লাহ নবী সাল্লাহ বললেন আলা আলাউনীকুমি আকবরিল কাবায়ের আমি তোমাদেরকে কি সবচেয়ে বড় গোনাহগুলোর কথা বলে দেবো না তিনবার বললেন সাহাবাদে দৃষ্টি ও মনোযোগ আকর্ষণ করার জন্য তিন তিনবার বললেন তোমাদের কি বলে দেবো না আর এটা হচ্ছে আকবরুল কাবায়ের এই গুনাহ করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় আল ইসরাকু বিল্লাহুলিদাইন মা বাপের না করা অবাধ্য হওয়া মা বাপের কথা না শোনা কি বিষয়ে হালাল বিষয়ে না হেলান দিয়ে বসেছিলেন তারপর হেলান ছেড়ে সোজা হয়ে বসলেন আর বললেন আলা ওয়াউল আলা কাউল আর সতর্ক হও সাবধান হিথ্যা কথা মিথ্যা কথা বলা হচ্ছে কাবিরা বলতে থাকলে এই কথা মিথ্যা কথা কথা বলছেন হাতি তিনি এবারে চুপ করতেন তার মানে মিথ্যা কথা যে কত বড় খারাপ জিনিস তার গুরুত্ব আরোপ করার জন্য মহানবীলা বার বারবার সেটাকে রিপিট করতে লাগলেন পুনরাবৃত্তি করতে লাগলেন বার বার বলতে লাগলেন মিথ্যা কথা মিথ্যা কথা আর ভালো কাজ ভালো পথ জান্নাতের দিকে পথ দেখায় ওয়াই রাজুল মানুষ সত্য কথা বলতে থাকে হাত্তা শেষ পর্যন্ত আল্লাহর কাছে সে সিদ্দিক হয়ে যায় সিদ্দিক মানে মহাসত্যবাদী যে সত্য কথা বলবে সদা সত্য কথা বলবে সে আল্লাহর ফুজুর মিথ্যাবাদীতা মিথ্যা কথা বলা যদি কেউ বলে তাহলে খারাপের দিকে পথ দেখায় অশ্লীলতার দিকে পথ দেখায় মন্দের দিকে পথ দেখায় ওয়াইনাল ফুজুরা আর খারাপ এবং অশ্লীলতা ইয়াহদি ইার জাহান নামের দিকে পদ দেখায় যেমন সত্যবাদিতা জান্নাতের দিকে পদ দেখায় তেমনি জাহান নামের দিকে দেখায় হাত্তা আর মানুষ মিথ্যা বলতে থাকে মিথ্যা বলতে থাকে মিথ্যা বলতে থাকে শেষ পর্যন্ত আল্লাহর নিকটেও মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ হয়ে যায় আল্লাহর কাছেও পরিচিতি লাভ করে লিপিবদ্ধ হয়ে যায় যে এক মহা মিথ্যাবাদী সুতরাং মিথ্যাবাদিতা তা কত বড়ো খারাপ জিনিস কত বড় কদর্য আচরণ তা আপনারা বুঝতে পারছেন মিথ্যা বলার অভ্যেস কোনো মুসলিমের হতে পারে না এ আচরণ কার হতে পারে এ আচরণ মুনাফেকের তার কর্ম পেশা যাই হোক না কেন কোন ক্ষেত্রেই সে মিথ্যা আর আশ্রয় নিতে পারে না আসলে মিথ্যা বলা মুনাফেকদের হিন চরিত্রের নিকৃষ্ট গুণ যখন সে ওয়াদা দেয় ওয়াদা খেলাফি করে ওয়া ইজা তুমিনা খান আর যখন তার কাছে আমানত রা কাহাই আমানতে খেয়ানত করে আমানতে খেয়ানত করা তার পেশা আর মিথ্যা বলা হচ্ছে মোনাফেকের pesha onno ek banna bannai muhammadur rasulullah sallallahu alaihi wasallam bolchen arba'umman kunna fihi kana munafiqan khalisan chatte gun jar moddhe hobe se khatti munafike porinoto hobe wa man kanat fihi khoslatum minhun ar jar moddhei chattir moddhe ekta gun hobe kanat fihi khoslatum minan nifaq hatta yadaha tar moddhe munafiker ekta achoron আর রাগান্বিত হলে মানুষের সঙ্গে তর্ক বিতর্ক হলে সামান্য তর্ক বিতর্ক হলে সে গরম হয়ে অশ্লীল কথা বলবে গরম হয়ে অশ্লীল কথা বলা এই সময় কন্ট্রোল করা বড় মুশকিল তাই না মানুষ যখন রাগে তখন তার হুশ হারিয়ে যায় আর রাগ আসে কার কাছ থেকে তরফ থেকে রাগ আসে আর যদি সে নিজেকে কাবু করতে না পারে নিয়ন্ত্রণে রাখতে না পারে তখন সে ওয়াশিল বলে হাত তোলে তাই না বড় সমস্যা। এটা গুণ। যে রাগ হলেই তর্ক বিতর্ক করতে করতে রাগ হলেই চট করে মুখ চালিয়ে দিল এমন একটা কথা বললো যে আপনার প্যাস্টিজাই লাগলো আপনার সম্ভ্রমে লাগলো আপনার ইজ্জত নষ্ট হয়ে গেল কিন্তু মোনাফেক তা খেয়াল করে না মোনাফেক এইভাবেই মানুষকে অপদস্থ করে মুসলিমকে অপদস্থ করে আর কথা বললে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলা বড় খারাপ জিনিস এমন কি সত্য কথা মিথ্যাকার মিথ্যা বলা অভ্যেসার যে মিথ্যা বলে সে তো সবসময় মিথ্যা বলে না নাকি সবসময়ই মিথ্যা বলে না কখনো কখনো সত্য কথাও বলবে কিন্তু সে যখন সত্য কথাটাও বলে তখন মানুষ মনে করে কি হয়তো মিথ্যা বলছে আর মুসলিম শরীফের একটি বর্ণনা আছে মুসলিম। রোজা রাখে নামাজ পড়ে এবং মনে মনে ধারণা করে আমি একজন মুসলমান তবু সে মোনাফিক যার মধ্যে চারটি গুণ থাকবে খাঁটি মোনাফিক হয়ে যাবে এক সঙ্গে থাকলে এবারে কারো মধ্যে একটা আছে কিছু আছে তাহলে তার মধ্যে মুনাফিকি আচরণ থাকবে যতক্ষণ না সে তা বর্জন করেছে মুনাফি কি আচরণ বিশাল খারাপ জিনিস মোনাফেক হওয়া বিশাল খারাপ জিনিস মোনাফেক কাকে বলে মোনাফেক যে মুখে বলে আমি মুসলিম কিন্তু তার হৃদয় বলে আমি কিচ্ছু না বিশ্বাস করে না মানে মুখে মধু আর হৃদয় ছুরি মুখে মধু হৃদয় ছুরি হচ্ছে মোনাফেক মুখে এক রকম বলে মনে এক রকম উল্টো বিশ্বাস রাখে মুখে সে আপনার বন্ধু কিন্তু হৃদয়ে সে আপনার শত্রু এ হচ্ছে মোনাফেক মোনাফেক খুব খারাপ জিনিস শাস্তি বড় না থাকবে। মোনাফিকরা যদিও মুসলিম সমাজে তারা বাস করে একই সঙ্গে মসজিদে নামাজ পড়তে আসে খাওয়া দাওয়া ওঠা বসে সব মুনাফিকদের সঙ্গে আছে তবুও জাহান নামে যখন যাবে তখন জাহান নামে সর্বনিম্ন স্তরে তাকে রাখা হবে শাস্তি ভোগ করবে কেন কারণ মুনাফেকের দ্বারা যে ক্ষতি হয় কাফের দ্বারা সেই ক্ষতি হয় না মুনাফেক ঘরের ভিতর থেকে আপনার সর্বনাশ করে মুনাফেক ঘরের ঢেকি কুমির ঘরের ঢেকি কুমির ঘরের শত্রু বিভীষণ নেই ঘরের ভিতরে সে যদি নিজেই চোর হয় ঘরের ভেতরে চোর যদি চুরি করে সামাল দেওয়া মুশকিল কিন্তু বাইরের চোরকে আটকানো যায় এই জন্য হচ্ছে সর্বনাশী সব থেকে বড় শাস্তি তার এবং জাহান নামে সর্বনিম্ন স্তরে আগুনের চাপ বেশি থাকবে তাই না ওপরে হালকা থাকে পানি আগুন ওপরে হালকা কিন্তু সর্বনিম্নে চাপ বেশি এই আল্লাহ আল্লাহতালা মোনাফেককে জাহান নামে সর্বনিম্ন স্তরে রেখে শাস্তি দেবেন আল্লাহ সুতরাং মুনাফেক এই আচরণ কোনো মুসলিমের মাঝে থাকা উচিত না একজন মুসলিম সে নিজে নামাজ রোজা করে সব কিছুই করে অনেকের দাড়িও থাকে অনেকের মাথায় টুপিও থাকে অথচ দেখবেন সে মিথ্যা বলছে এমন হয় না হয় না এমনও তো হয় দেখেছেন আপনার দাড়ি আছে টুপি আছে আর সিগারেট বিড়ি খাচ্ছে এমনও লোক আছে এই শ্রেণী দাড়ি টুপি নিয়ে মাসাল্লা লম্বা পিড়ান পাইজামা নিয়ে কি করে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে আর এমন মানুষ মুসলিম সমাজে এবং অমুসলিম সমাজে ঘৃণা ছড়ায় অমুসলিমরা ভাবে কি এরকম মুসলমান দেখো দাড়িওয়ালা টুপিওয়ালা মিথ্যা বলছে তাহলে এরা সবাই এরকম আর বাইরে থেকে তো অনেকেই এরকমই করে একটা ভাত টিপে দেখলে বলে হাঁড়ির সমস্ত ভাত দেখা হয়ে যায় কিন্তু এটা ঠিক না ভুল এটা ভুল একটা হাঁড়িতে একই রকমের চাল থাকে বলে একটা ভাত দেখলে সারা ভাত আন্দাজ করা যায় যে হয়েছে না হয়নি কিন্তু একটা সমাজে সমস্ত মানুষ একরকম নয় সমস্ত মানুষ একরকম না মুসলমানরা সবাই একরকম না তাহলে আপনি একটা মুসলমানকে দেখে সারা মুসলমানকে আন্দাজ করবেন আপনার ভুল ভুল ধারণা প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার আপনাদের সামনে আসছি সাথে থাকুন কাছে প্রিয় দর্শক মণ্ডলী যে কথা বলছিলাম তা হচ্ছে যে মুসলিম পরিবেশের কোন এক বেআল লোককে দেখে আপনি গোটা মুসলিম সমাজকে আন্দাজ করবেন যে সবাই খারাপ সবাই মিথ্যাবাদী ঠিক না মিথ্যাবাদী একজন মুসলিম হতে পারে জন হতে পারে জন হতে পারে তা বলে সারা সমসটাই যে মিথ্যাবাদী তা হতে পারে না এরকম ধারণা করা ভুল যে কথা বলছিলাম মিথ্যা বলে কামাই আপনি মার্কেটে গেছেন বাজার করছেন ব্যবসা করছেন তাতে আপনি মিথ্যা বলবেন লেনদেনে আপনি মিথ্যা বলবেন এটা আপনার জন্য জায়েজ না বহু উকিল আছেন যারা মোয়াক্কেলকে কেসে জিতাবার উদ্দেশ্যে মিথ্যা ব্যবহার করেন মিথ্যা শেখানো হয় এটা বলবে বহু লেখক আছেন যারা মিথ্যা কথা বানিয়ে বানিয়ে লিখে লোককে হাসিয়ে অর্থ উপার্জন করে তাই না কৌতুক লিখে কৌতুক বানিয়ে বানিয়ে লিখে মানুষকে হাসাবার চেষ্টা করে ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ তার জন্য ধ্বংস তার জন্য দুর্ভোগ তার জন্য ওয়াইল যে মিথ্যা কথা বলে তার সাথীকে হাসাবার জন্য বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে কৌতুক করে তাই না এই কৌতুক বানিয়ে বলে ফলে মানুষকে হাসায় খুশ করে কিন্তু নিজের সর্বনাশ নিজে ডেকে আনে বহু ব্যবসায়ী আছে যারা মিথ্যা বলে নিজেদের পণ্য বিক্রয় করে থাকে এরা বলে মিথ্যা না বললে কি ব্যবসা চলে আজকাল যা জামানা আজকাল আগে থেকেই ব্যবসার পরিবেশে সাধারণত এটাই লোকে জানে ব্যবসার একটা টেকনিক হলো কি মিথ্যা বলা ঘুরিয়ে নাক দেখানো মানুষকে ঠকানো বিভিন্নভাবে মিথ্যা প্রচলিত আছে সে ব্যবসাদাররা ভালো জানে সাধারণ পাবলিক না জানলেও ব্যবসাদাররা ভালো জানে তাদেরকে কত মিথ্যা কথা বলতে হয় আর মিথ্যা কথা না বললে বলছে ব্যবসা চলবে না খদ্দের ভেঙে যাবে বা একবার আসবে দ্বিতীয়বার আসবে না তাই মিথ্যার পর মিথ্যা বলতে হয় ব্যবসার একটা টেকনিক হলো মিথ্যা কথা বলা অথচ এইভাবে ব্যবসা করা হচ্ছে হারাম এবং তার অর্থ হারাম বহু ব্যবসায়ী পণ্যের মিথ্যা গুণ বর্ণনা করে পণ্য বাজারে চালু ও প্রসিদ্ধ করে মিথ্যা কথা বলে মিথ্যা গুণ এটা এই হয় এটা সেই হয় এটা এই হয় এটা নানা রকমের গুণ বর্ণনা করে অথচ সেরকম নয় দেখবেন প্রত্যেক পণ্য ব্যবসায়ী বলে যে আমার পণ্যটাই হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ বাজারে আমার সাবানটাই সব থেকে শ্রেষ্ঠ তাই না আমার কলমটাই বাজারে সবথেকে শ্রেষ্ঠ সবচেয়ে শ্রেষ্ঠ তেল আমার সবাই দাবি কেউ নিজের ঘোলকে টক বলে না সবাই বলে আমার ঘোল মিষ্টি কিন্তু কেউ না কেউ তো মিথ্যাবাদী বটেই সব সত্য হতে পারে না মিথ্যা বলে মিথ্যা গুণ তারা প্রকাশ করে আমার এটা এই করে ওটা আলোচ্য করে না এইভাবে ক্রেতা জনসাধারণের মন আকৃষ্ট করে সকল কোম্পানির পণ্যের চাইতে তার কোম্পানির পণ্য পণ্য শ্রেষ্ঠ বলে দাবি করে অনেক সময় মিথ্যা প্রচার চালায় প্রচার মাধ্যমে চালায় প্রচার মাধ্যমে কি আছে তাকে পয়সা দেবেন সে প্রচার করবে তারা তো আর জানছেন আপনি মিথ্যা বলছেন না সত্য বলছেন আপনার পরীক্ষায় এখন প্রমাণিত হয়েছে না হয়েছে আপনার সব থেকে শ্রেষ্ঠ তেল এইটা কিন্তু সেই তেল আসলেই শ্রেষ্ঠ কিনা নাই তো প্রচার মাধ্যম জানে না প্রচার মাধ্যমে আপনি পয়সা দিয়েছেন প্রচার হচ্ছে মিথ্যা প্রচার হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কি জানেন যে মিথ্যা সারা বিশ্বে দিক দিকচক্রবালে ছড়িয়ে যায় ওই যে আল্লাহ নবী সাম স্বপ্নে দেখেছিলেন না একজন গাল এভাবে চিরছে এভাবে চিরছে এ কাজ কি ছিল এমন কথা বলতো যার কথা দিক দিকচক্রবালে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে যেত দেখেছেন আজকের যুগে কত সহজ আজকের যুগে পৃথিবীর আনাচে কানাচে মানুষের কথা পৌঁছে যাওয়া কত সহজ মিথ্যা বললো আজকাল ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে গেল টিভির মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে গেল এমন মিথ্যা কথা আপনি আপনার সংসারে মিথ্যা বলেন সে কথা তো বেশি প্রচার হয় না আপোষে কিন্তু এ মিথ্যা সারা বিশ্বে সতরাঙে ওইভাবে গাল অস্ত্র দিয়ে গাল মিথ্যা কথা খুবই খারাপ খুবই নোংরা ক্রয় বিক্রয় চুক্তির সময় মিথ্যা বলে লাভ করে তারা অর্থপার্জন করে মিথ্যা করে বলে আমার দশ টাকায় কেনা আপনি আমাকে এক টাকা লাভ দেবেন না অথচ সে কিনেছেন আট টাকায় দশ টাকায় কিনেছি বলে ওখান থেকে দু টাকা লাভ নিল তারপর আবার আপনার কাছ থেকে এক টাকা চেয়ে নিল এইভাবে মিথ্যা বলে এর দাম পঁচিশ টাকা শুধু আপনাকে বিশ টাকায় দিচ্ছি আপনি যাবেন এক দোকানে সেখানে গিয়ে বলবে দাম কম করুন ঠিক আছে পঁচিশ টাকা দাম আপনাকে আপনি কাউকে বলবেন না আপনাকেই দিচ্ছি বিশ টাকায় কিন্তু আমি আবার গেলে আমাকেও বিশ টাকা দেয় আমাকেও এই কথাই বলে আচ্ছা আপনার জন্য এটা এইভাবে খদ্দেরকে একটার পর একটা খদ্দা সবাইকে মিথ্যা বলে শুধু তাকে দেয় না আরও অনেককে দিয়ে থাকে সুতরাং এইভাবেও মিথ্যা বলা হয় অমুক বা অমুকের মাল অপেক্ষা আমার মাল বেশি ভালো ও কথা বলছেন আরে ওর থেকে এটা বেশি ভালো আপনি যান না মিথ্যা হল মিথ্যা বলে আমার মালে কোনো প্রকার ভেজাল নেই মানে অন্যের মালে আছে এইভাবে কত রকম মিথ্যা বলে অনেক সময় ক্রেতাও বিক্রেতাকে মিথ্যা বলে চমক ধরিয়ে দেয় যেমন বলে অমুক দোকানে সস্তা তোমার দোকানে বা আপনার দোকানে এটা একটা মার্গ মনে হচ্ছে এই জিনিসই অমুক দোকানে দশ টাকায় আপনি পনেরো টাকা বলছেন এইভাবে ক্রেতাও মিথ্যা বলে দুজনেই চালাক ক্রেতাও চালাক বিক্রেতাও চালাক আমরা আপনার দোকান ছাড়া অন্য দোকানে মাল নিই না অনেক সময় ক্রেতা বলে আমরা আপনার দোকান ছাড়া অন্য দোকানে মাল নি না অথবা আপনি কনসিডার করুন আপনি আমাদেরকে আপনার দোকানে তো মালনি অথচ আমি অন্য দোকানেও মাল নিদ রসুল বলছেন ক্রেতা ও বিক্রেতা উভয়ের এখতি আছে যতক্ষণ পর্যন্ত না বিচ্ছিন্ন হয়েছে ফাইন সাদাকা যদি তারা সত্য বলে দুজনেই ও এবং পণ্যের দোষ গুণ ফুলে বলে তাহলে তাদের ক্রয় বিক্রয়ে ব্যবসায় বরকত দেওয়া হয় বিক্রেতা যে সে তার লাভে বরকত পায় আর ক্রেতা যে তার সামানে বরকত পায় ওয়াই কাতামা আর যদি তারা মিথ্যা বলে আর পণ্যের দোষ গুণ ঢেকে নেয় মহেকাত বারাকাতু বা এই হিমা তাদের ব্যবসার বরকত নিশ্চিন্ন করে দেওয়া হয় রাসুল্লা সাল্লা বলছেন ফা আসা ইয়ার বাহা রিভানিমা তারা হয়তো লাভ করবে অনেক সময়ে মিথ্যা বলে ব্যবসায়ী প্রচুর লাভ করে কিন্তু সেই লাভের বরকতকে আল্লাহ তালা নিশ্চিহ্ন করে দেন লাভের বরকত ওই যে একবার বলছিলাম যে বরকত এইভাবে হবে আপনি পাঁচশো টাকা লাভ করলেন সেই পাঁচশো টাকা আপনি জমা রাখলেন বাড়িতে নিলেন আপনার মাশাল খেয়ে দিয়ে চলে যাচ্ছে কোনো খরচ নেই আর যদি বরকত না থাকে তো পাঁচশো টাকা নিয়ে যাবেন হঠাৎ করে আপনার ছেলের অসুখকে আপনার স্ত্রীর অসুখকে আপনার নিজের অসুখ তখন আপনার ওইখান থেকে তিনশো টাকা কোথায় যাবে ডাক্তার ঘরে তাই না ওই যে বলছিলাম একবার ফাঁকি দিলে ফাঁকে পরে মারা পয়সা যায় ডাক্তার ঘরে এইভাবেই বরকত নিশ্চিন্ন করে দেওয়া হয় রসুল্লাহ সাল্লাহ বলছেন ইন্নাতুজ্জার ফুজজার ব্যবসায়ীরা হচ্ছে অসৎ লোক মানে তারা ঠিক আছে ব্যবসা হালাল কিন্তু ওরা ব্যবসা সংক্রান্ত কথা বলতে গিয়ে মিথ্যা বলে ওন আর মিথ্যা কসম করে তার ফলে কি হয় সে কসম ভঙ্গ করে অথবা মিথ্যা কসম করে ফলে সে গুণাহগার হয় আর এই তুজ্জার হমুল ফুজজার যারা ব্যবসায়ী তারা হচ্ছে পাপাচারী ব্যবসায়ীরা অধিকাংশ পাপাচারী রসুল আর একবারও বলেছিলেন ইন্নাথার ইউ বা কেয়ামাতে ফুজার কেয়ামতের দিনে এই ব্যবসায়ীরা পাপাচারী রূপে রূপে উত্থিত হবে কেয়ামতের দিনে যখন হাসর হবে তখন পাপাচারী রূপে ফুজ্জার রূপে উত্থিত হবে ইল্লা মানি তাকা তবে যে আল্লাহকে ভয় করবে ও বার ওয়া সাদ আর যে ভালো কাজ করবে এবং সত্য কথা বলবে সে না জেনে ডাকবেন মহান আল্লাহ কোরআন মাজিদে বলেছেন আল্লা কান্না হুম্মা বয়স যারা এইভাবে ব্যবসা করছে ওজনে কম দিয়ে ওজনে বেশি নিয়ে যারা ব্যবসা করছে কিংবা মিথ্যাচার যেভাবে ব্যবসা করছে তারা কি মনে করে না যে ওলা কান্না হুম্মা বয়স তাদেরকে পুনরুত্থিত করা কোথায় থাকবে সিজ্জিনে ভালো লোকদের আত্মা কোথায় থাকবে আর খারাপ লোকদের আত্মা কোথায় থাকবে এইভাবে যারাই খারাপ হবে এবং আল্লাহর ফায়সালা তৌহিদবাদী হলে একদিন না একদিন জান্নাতে যাবে আর না হলে যাহার নামে শাস্তি ভোগ করবে আল্লাহ আমাদেরকে পানা দিন এখন কিছু সময় আছে যদি আপনারা প্রশ্ন করে আসসালাম আমার প্রশ্ন যে আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় অনেকে একদম খুব তুচ্ছ বিষয়ে মিথ্যে কথা বলে যেটা আমার জন্যেও কোনো ক্ষতি করে না ওর নিজের জন্যও ক্ষতি করে না যেমন আমার নিজের বন্ধুরাই আমার হয়তো বাড়ি এলো এবং আমি যদি তাকে খেতে বলি যে খেয়ে নে ও বলে আমি খেয়ে চলে এসেছি অথচ ও খেয়ে আসেনি শুধুমাত্র না খাওয়ার কারণে রকম বলে অথবা অনেক সময় বলি যে ভালো আছিস বা খারাপ আছিস কি তখন খারাপ থাকলেও বলে যে ভালো আছি তো এইরকম ব্যাপারগুলোতে যদি মিথ্যা কথা বলে যেটা আমার জন্যও কোনো ক্ষতি করছে না ওর জন্যও নয় তাহলে সেটা কি রকম হবে এটা কোনো কথা নয় যে যে মিথ্যা ক্ষতিকর সেটাই হারাম বরং প্রত্যেক মিথ্যাই হচ্ছে হারাম আপনাকে যখন বলা হবে এসব খাও আপনি খেয়ে এসেছি কেন বলবেন মিথ্যা বলবেন না আপনি বলেন আমি খাব না আমার রুচি নেই বা আমার অন্য কোনো কারণ আপনি কারণ তো সেদিন সত্য কথা বলেন মিথ্যা বলা যাবে না এটাও মিথ্যা ঠকাবার জন্য এই বাবু বাইরে যেও না বাবু এসো লজেন লজেস নাও এনা লজেস নেই হাতে আপনার আমরা অনেক সময় এরকম ছোট বাচ্চাকে ভোলাই এটাও মিথ্যা আর আসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন এক মহিলা তার বাচ্চাকে এভাবে বললো যেও না তোমাকে দেবো তোর আল্লাহ রসুল্লাম বললেন ও যদি বাইরে না যায় বা ও যদি কথা শুনে তাহলে তুমি ওকে কী দেবে নিয়ত করেছিলে তো মেয়েটি বললো যে আমি খেজুর দেওয়ার নিয়ত করেছিল করেছিলাম রসুল্লাহ আসাল্লাম বললেন যদি তুমি তা দেওয়ার নিয়ত না থাকতো তাহলে আল্লাহ তোমার জন্য একটা মিথ্যা লিখে দিতেন বুঝতে পারছেন এইভাবে যে কোনোভাবে উপহাস ছলেও মিথ্যা বলা যাবে না এবং মানুষকে ভোলাবার জন্য মিথ্যা বলা যাবে না মানুষকে হয়তো আপনার খাবার ইচ্ছা নেই আপনার উদ্দেশ্য ভালো হয়তো খাবার কম আছে আমি খেয়ে এসেছি বা আপনারা খান দেখছেন কেন ভাগ বসাব তাই না কিন্তু না এই ক্ষেত্রে আপনি সত্য কথা বলেন মিথ্যা কথা কোনোভাবেই বলা যাবে না মিথ্যা বলা যেখানে যায় যাচ্ছে সে আলাদা পর্যায়ে অন্য ক্ষেত্রে ইনশাল্লাহ বলা হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সত্যবাদী হতে পারি যেহেতু আল্লাহ বলছেন তোমরা সত্যবাদীদের সাথী হও আল্লাহ মামিন ওসল আল্লাহ নবীন মহম্মদ ওয়াল আলহি ওয়াসাহবিহি আজমাইন